প্রিয় দর্শক বৃন্দ আপনাদের কে আমি বাংলা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সমূহে বিশেষ করে ধারাবাহিক সর্বশেষ অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম গত এক বৈঠকে আজকে আমরা এ বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব ইনশা আল্লাহ সর্বশেষ অধ্যায় যে হাদিসগুলি শুনেছি সে হাদিসগুলির মধ্যে শাহিবুখারির হাদিস যেখানে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবাহ আলা কেউ দিন কিভাবে তার হাতে সমগ্র আসমান জমিন ও অন্যান্য কিছু থাকবে এ সম্পর্কে বর্ণনা এসছে বরং আল্লাহ রব আলিনা কেউ মতের দিন সকল পৃথিবী সমগ্র বিশ্ব তার হাতে মুষ্টিতে থাকবে ওসামাওয়া তুমাত আর তার ডান হস্তে থাকবে আসমান সমূহ গুটানো আমরা একটি বিশ্বাস করে থাকি আমাদের একটি কথা প্রচলিত রয়েছে যে আল্লাহ সুবাহ হতা আল্লাহ তিনি নিরাকার আসলে নিরাকার দ্বারা আমরা কি বুঝাতে চাই এবং নিরাকার এটি কি সত্যিকারী কোনো মুমিন মুসলিমের আকিদা হতে পারে আমরা বলবো যে না কখনো কোন মমিন মুসলিমের এই আকিদা কখনো হতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলামিন তিনি কখনো নিরাকার নন নিরাকার যারা বলে থাকে এ হল জাহেমিয়া যারা বাতিল সম্প্রদায় বাতিল ফিরকা তাদের আকিদা বিশ্বাস হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে বিশ্বাস করতে হবে শুধু ব্রেনে একটু চিন্তা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছেন কিন্তু আল্লাহর কোন অস্তিত্ব কথাও নেই এটাই তাদের বিশ্বাস সেই ভ্রান্ত বিশ্বাসের প্রভাবেই আজকে মুসলিম সমাজ প্রভাবিত হয়ে কেউ কেউ পোষণ করে থাকে যে আল্লাহ রবী আলমিনের আকার মানে তার কোনো কিছু নেই আল্লাহ আকবর আশ্চর্যের বিষয় অথচ আল্লাহ সুবাহ আল্লাহ নিজেই তিনি তার আনুল কেন তার পরিচয়গুলি তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লাম তিনি বন্ধুরা এই বিষয়টি অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত যেমনইভাবে আল্লাহ রবী আলামিনের অবস্থান সম্পর্কে আমরা জেনেছি তিনি সশত্বায় বিরাজমান নন বরং সশত্বায় সর্বত্র নন তিনি সশত্বায় আরের উপরে রয়েছেন একজন মমিন মুসলিমকে সেই আকিদা পোষণ করা তার উপর ফরজ ঠিক তেমনই ভাবে একজন মসলিমের আল্লাহ সুবাহ নিজের মন গড়া এখানে বলার কোন সুযোগ নেই কারণ আল্লাহ সুবাহ ইমানের প্রথম অংশের মধ্যে হল বিল্লাহ আল্লাহর বিষয় আর আল্লাহর বিষয়ে ইমানি বিষয়টি হলো এটি গাইবী বিষয় অতএব এই গাইবী বিষয়ে মানুষের মন কিছু বলার সুযোগ নেই কোন ইমাম হোক কোন দার্শনিক হোক কোন পন্ডিত হোক কোন বুজুর্গ হোক কারো কোন আল্লাহ কারণ আল্লাহ রবাহ আলমিনের পরিচয় সম্পর্কে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন আল্লাহ সুবহান হুয়া তালা অতঃপর মখলুকের মধ্যে সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লিসাল্লাম তাই আসুন আমরা আল্লাহ সব আলার পরিচয় আমরা আল্লাহ রা আলামিন যেভাবে দিয়েছেন সেভাবেই গ্রহণ করবো আল্লাহ তার যে পরিচয়গুলি কোথাও তিনি তার চেহারা রয়েছে বলে ব্যবহার করেছেন তার হাত রয়েছে বলে শব্দ ব্যবহার করেছেন তার চক্ষু রয়েছে বলে শব্দ ব্যবহার করেছেন কিন্তু আমরা সেগুলিকে হুবহু বিশ্বাস না করে আমরা সেগুলিকে বিভিন্ন রকমের অপপেক্ষা করে থাকি আল্লাহ রবাহ আলামিন ইয়াদ শব্দ ব্যবহার করেছেন ও বিয়াদিক হে আল্লাহ আপনার হাতেই হলো কল্যাণ তো জানতেন না কেন আল্লাহ রবুল্লা আলামিন সেগুলি ব্যবহার না করে তিনি ইয়াদ ব্যবহার করলেন হাত ব্যবহার করেছেন তাই কি আল্লাহ রব্লা আলামিন যেগুলি যেটি ব্যবহার করেছেন সেভাবে আমাদেরকে পরিচয় জানতে হবে যদি এভাবে আমরা জানতে চাই তাহলে স্পষ্ট হয়ে যায় কখনো আল্লাহ চেহারা সম্পর্কে তুলে ধরেছেন আল্লাহ রব আলমানে বলছেন সাতাশ নম্বর আয়বালিক শুধু অবশিষ্ট থাকবে সম্মানিত মর্যাদাশীল আলমিনের চেহারাই আর আয়াতে বলছেন করছেন আমরা যদি হাদিসও লক্ষ্য করি আমরা জানি বা শুনেছি সহিদে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন মানুষ যখন জান্নাতিরা জান্নাতে যাবে যাওয়ার পরে আল্লাহ রব্লি আলমিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের যা পাওয়ার তা কি তারা বলবে হে আল্লাহ আমরা এখনো পাইনি মানে জান্নাতে যাওয়ার পরেও তাদের তৃপ্তি এখনো মেটেনি তারা বলবে হে আল্লাহ আমরা একটি পাওয়ার বিষয়ে রয়েছে সেটি হলো আপনাকে আমরা দেখতে চাই আপনার দিদার চাই আমরা আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করি আল্লাহ সুবাহ তারপর যখন তাদেরকে সাক্ষাৎ দিবেন তারপরে তারা তৃপ্তি লাভ করবে সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহ সুবাহ হাত আল্লাহ দিদার বন্ধুরা আমরা আল্লাহর দিদার সম্পর্কে আকিতা পোষণ করে থাকি আল্লাহ আল্লাহ রা আলমিনের যদি কোনো আকারই না থাকে তাহলে দিদা আর কিসের হবে আমরা বলছি যে আল্লাহ রা তিনিকহীন একটি কথা আমরা বলে থাকি হাতে শেষ হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন দোয়া করতেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন বলতেন আস আলুকা লদাত আপনার চেহারা দর্শনের যে মজা চেহারা দর্শনের যে সাদা দর্শনের যে মজা সেটা আমি আপনার কাছে অনেক আয়াত এসেছে যেমন যে আয়াতটি এ অধ্যায়ের শিরোনামে লেখক রাহমহল্লা তিনি নিয়ে এসেছেন সুরাজ উমারের নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওমা কাদার উল্লাহ হাকারি তারা আল্লাহ রা আলমানিহ আর আকাশ সমূহ গোটানো থাকবে তার ডান হাতে সুহান হুয়ালিক এরপরেও যারা আল্লাহ রব আলমিনকে তার এই আকারকে অস্বীকার করে অস্তিত্বহীনের সাথে তুলনা করতে চায় আল্লাহ রবীলিন পবিত্র আবার যারা আল্লাহ রাবুল্লাহ আলমিন অস্তিত্বহীনের সাথে তুলনা করে সমপর্যায় ফেলে দিতে চায় মুর্শিকদের শির থেকে আল্লাহ যারা আলোকে আল্লাহ সুবাহ গোনাগুলি গুলিকে অস্বীকার করে থাকে তারাই মাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন কিনে রাখার বলে ওই অস্বীকার করে অথবা অপব্যাখ্যা করে কিন্তু আহসুন্ন জামাত এরা বিশ্বাস কোন অপব্যাখা নয় কোন অস্বীকার নয় নয় নয়। কোন বিকৃতি এবং সাথে স্থাপনা জামাত সেগুলিকে আকিদা পোষণ করে থাকে যে আল্লাহ সুবাহাল্লাহর সুন্দর নাম এবং সুন্দর গুণাবলী এগুলিকে কয়েকটি দিক প্রথম হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসুল যেভাবে বর্ণনা দিয়েছেন ঠিক সেগুলিকে সাদৃশ্য স্থাপন ছাড়া আমরা সেগুলিকে সেভাবেই আল্লাহ সহ আলার জন্য সাব্যস্ত করব এটাই হলো আহ জামাতের আকিদা বিশ্বাস প্রিয় বন্ধুরা আসুন আমরা আজকের এই খুব সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টি নিয়ে একটু আলোকাত অস্বীকার করার কোন সুযোগ নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এর প্রসঙ্গে করন মজিদ অনেক জায়গায় বলছেন যেমন সুরা আর বলছেন আয়তে শুরুতে আল্লাহ বলছেন যেগুলি অশ্লীলতা প্রকাশ সবকিছু হারাম করেছেন এরপর কয়েকটি হারামের বিষয় বলার কথা ব্যাপারে বলবা এটাও হারাম অনুরূপ ভাবে সুরা ইসরা মানে ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়তাল্লাহ বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি মুখ খোলো না তারা হলেন প্রকৃতের আলোকে ইসলামের সব বিষয়গুলিকে তারা গ্রহণ করেন আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমল আখলাকের ক্ষেত্রে আবাদত বন্দিগীর ক্ষেত্রে সকল ক্ষেত্রে কর আন এবং বিশুদ্ধ সূত্রে যেগুলি হাদিস প্রমাণিত সেগুলির মাধ্যমে তারা গ্রহণ করে থাকে কিন্তু কতগুলি আরো বহু ইসলামের নামধারী দল রয়েছে যেমন জাহমিয়া, মোসাবিহা মেলা কখনো এইভাবে করে থাকে না ঠিক অনুর ভাবে এবং তারাও এই ক্ষেত্রে এই অধ্যায় অর্থাৎ আল্লাহ সুবাহ আলার বৈশিষ্ট্য গুণাবলীর ক্ষেত্রে তারাও সঠিক পথে অবলম্বন করতে পারেননি বরং অপব্যাখ্যা অথবা অস্বীকৃতি এর পথেই অবলম্বন করেছেন তারা মাতুরি যারা তারা মাত্র শুধু আটটি সেফাত আটটি যারা তারা মাত্র ষাটটি গুণকে স্বীকার করে থাকে পীরবন্ধুরা আসুন আমরা কোরআন এবং সহিদের আলোকে আল্লাহ রবাহ আলমিন যে পরিচয় দিয়েছেন নিজের আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দিয়েছেন সেভাবে আমরা আল্লাহ রব্লা আলমীকে বিশ্বাস করব। এ পর যে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আলাইকুম যে আল্লাহ রবাহ আলমিন তিনি নিজেই তুলে ধরেছেন আল্লাহ রসুল সাল্লাম তিনি তার তুলে ধরেছেন করার অপব্যাখা করার কোনো আমরা উল্লেখ করে দিচ্ছি এই বিষয়গুলি আমরা যেভাবে করান শুননা এসেছে তা গ্রহণ করব সেভাবে করন সন্না যদি না করে থাকে সেই না করব এ বিষয়ে আমরা কোনো প্রকার অস্বীকার এবং কোন আমরা সেগুলিকে অপব্যাখ্যা করব না এবং কোন বিকৃতি করব না এবং কোন মাকলুকের সাথে যে আল্লাহ রবাহিনের এই আকারটা বা এই অঙ্গটা বা এই বিষয়টা এইরকম এই রকম ধরনের কখনো মনে করব না এবং আল্লাহ রব্লা আলমিনের এই বিষয়গুলি কি রকম কি ধরন এই প্রশ্নও কখনো তুলবো না কারণ আল্লাহ রব্লা আলমিন সেই ধরন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেন নাই তাই যতটুকু আমাদেরকে আল্লাহ তথ্য দিয়েছেন ততটুকু শুধু মনে করব আর বলবো যে মহান প্রথমে আলমিনের ওয়াজ মনে হলো আরবি ভাষার সহজ অর্থ হল চেহারা আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে তার জন্য চেহারা সম্পর্কে কোরআন কর্মী তুলে ধরেছেন আল্লাহ রব আলমিনে বলছেন সাতাইশ নিক শুধু তার চেহারাই থাকে। যদিও সেখানে চেহারা দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুহান সম্পূর্ণই কিন্তু এ শব্দটি দিয়ে আল্লাহ আলমিন তার চেহারাকেও সাব্যস্ত করছেন আমরা যদি হাদিসও লক্ষ্য করি আমরা শুনেছি সই হাদিসে এসেছি আল্লাহ রসুল বলেন মানুষ আমরা তারা বলবে হে আল্লাহ আমরা একটি পাওয়ার বিষয়ে রয়েছে আপনাকে আমরা দেখতে চাই আপনার দিদার চাই আমরা আল্লাহ আকবর আমাদের সবাইকে সেই তৌফিক দান করি আল্লাহ তারপর যখন তাদেরকে সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহ আল্লাহ দিদার দিদার সম্পর্কে আল্লাহ আবার আমরা বলছি যে আল্লাহ রবাহ আলমিন বিবেকহীন একটি কথা আমরা বলে থাকি আল্লাহ সেটা আমি আপনার কাছে প্রার্থনা করছি প্রিয় দর্শক বিন্দু আল্লাহ সালার অনেক আয়তে যেমন তারা আল্লাহ রব আলীন কে যথাযথ মর্যাদা দিতে পারে নাই অথচ আল্লাহ সুবাহ মহান পৃথিবী তার হাতের কবজায় থাকবে কেমতের দিন ওস আর আকাশ সমূহ গোটানো থাকবে আল্লাহ রাবুল আলমিন বলছেন সুভানীকুন যারা আল্লাহর আকার গুলিকে মাকলোকের সাথে সাদৃশ্য স্থাপন করে ভ্রান্ত যায় তাদের থেকেও আল্লাহ সুবাহ পবিত্র আবার যারা আল্লাহ রব্লা আলমিনকে অস্তিত্ব সাথে আল্লাহ করা অন্যায় আল্লাহ রবী আলম বলছেন আল্লাহ রবাহ আলমিনের এগুলি তুলনায় মাকলুকের মাঝে কিছু নেই এটা যেমন নিষিদ্ধ অন্যায় ঠিক তেমনই ভাবে আল্লাহ রাবুল্লাহ এগুলিকে অস্বীকার করে অস্তিত্বহীনের সাথে আল্লা রাহুলনা করা সেই পর্যায়ে সঠিক পথে অনুর ভাবে আল্লাহ রবুল্লা আলমিন আরো অনেক আয়াত এসেছে কোরআন এবং হাদিসে যে হাদিসটিও এই অধ্যায়ের মধ্যে এসেছে আল্লাহ রব্লা আলমিনের এক আঙ্গুলে থাকবে আসমান এক থাকবে জমিনসমূহ আরেকগুলো ইত্যাদি এরপর আল্লাহ আলমিন তিনি কোরআনে নিজেই প্রমাণ করছেন তো আল্লাহ আলমিনের চোখের কথা আল্লাহ বলছেন আমার চোখের সামনে তুমি কি করো নৌকা তৈরি করো নো হালাহিস বললেন হাদিস এই ধরনের ব্যাখ্যা এসেছে আবার করিমে আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসুল সালাম আল্লাহ যেমন আল্লাহ তুমি কি ভরে গেছো তোমার পেট ভরে গেছে না ভরে নাই আমার পেট আরো কি আছে আরো চাইবে রাসুল সাল্লাহ বলছেন আনাসাল বর্ণনা করছেন হাদিসটি যখন জাহান্নাম বলবে আলমি মজিদ হাতা ইদা আ কদমাহু ফতাকুল কতকত আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পা জাহান্নামের মুখে দিবেন কদম শব্দের অর্থ পা কতকত জাহান্নাম তখন কতকত শব্দ করে आवाज দিবে যে ভরে গেছে তার পেট আল্লাহ তার আল্লাহ তিনি আলোকেই আল্লাহ রবুল্লাহ আলমিনের এই সমস্ত সিফাত বলি এই সমস্ত আকার ইঙ্গিতের কথা তুলে ধরেছেন একজন মুসলিম সে তার মন গড়া চিন্তা অনুযায়ী করান হাদিস গ্রহণ করবে না নিয়ম হলো একজন মমিন মুসলিম সে কোরআন হাদিসকে গ্রহণ করে তার মনটাকে সেই অনুযায়ী করে নিবে কিন্তু আজকে আমরা আমার মনটা যেরকম সে ধরনের আমি করতে চাচ্ছি তা কখনো নয় একজন মানুষ তার মনটাকে করে নিবে যেভাবে করান হাদিস রয়েছে সেভাবে তার আকিদাকে করে নিবে যেভাবে করান হাদিসের বর্ণনা রয়েছে সেভাবে কিন্তু আমরা আজকে কিছু ভ্রান্ত আকিদা জন্মসূত্রে পর্যায়ক্রমে গ্রহণ করে আসছি সামাজিক সূত্রে একজন মমিন মুসলিম সে সেই আলোকে করিস হাদিসকে কখনো গ্রহণ করবে না একজন মমিন মুসলিম করআন হাদিস গ্রহণ করবে নিজের মাঝে যেগুলি রয়েছে সবগুলিকে ফেলে দিয়ে স্থান দিবে সেখানে করিবে সেখানে আল্লাহ রাসুল পক্ষে সম্ভব হবে আগে স্থান দেয় যত রকমের বাবদাদার দোহাই রয়েছে যত রকমের পিতন্ত্রের চিন্তা চেতনা রয়েছে আর মাঝাবি গোড়ামি রয়েছে মাথাটাকে ভরে নেয় সেগুলি দিয়ে তারপর যদি সে কোরআন হাদিস মানতে চায় কখনো সে করতে পারবে না আল্লাহ রা আলমিন একটি সুন্দর কথা বলেছেন সুরানুরে একজন তার হবে যখন তাকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করা হবে আল্লাহ আল্লাহর কিতাব তার রাসুলের হাতের দিকে বলবে সামে শুনলাম মেনে নিলাম ভিন্ন কোন প্রশ্ন করার ভিন্ন কোন আপত্তি করার কোনো সুযোগ নেই যে বন্ধুরা আসুন আমরা এখানে কয়েকটি বিষয়ে স্মরণ করে দিব আমরা মনে করে থাকি যে এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য সাব্যস্ত করতে গেলে মানুষের সাথে আল্লাহ কারণ করবো যে আল্লাহ আমরা আমাদের হাত বুঝি আল্লাহ নিজেই আবার অন্য জায়গায় বলছেন তার অনুরূপ কোনো মখলুকের মাঝে কোন তুলনা নেই তার তুলনা তার দৃষ্টান্ত কোনো মাকলুকের মাঝে নেই অতএব কোনো মখলুকের সাথে তুলনা করার সুযোগই নেই আমরা জানলাম কেমন তা আমরা জানি না আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য চেহারা যেমন হলে শোভা পায় ঠিক তেমনি রয়েছে আল্লাহ রাবুল্লাহ জন্য এই বিষয়গুলি যেমন হলে শোভা পায় তেমনই রয়েছে অতএব আল্লাহ সুবাহ নিরাকার এ কথাটি একটি করান ও সুন্না পরিপন্থী একজন অবিশ্বাস করে তারই হতে পারে আল্লাহ যেভাবে পরিচয় দিয়েছেন অপবেক্ষার মুসলিম যদি সত্যিকারী হতে চাই আল্লাহ সুবাহ অস্তিত্বহীনের সাথে নিরাকার বলে যার অস্তিত্ব কোন নেই এই অস্তিত্বহীনের সাথে তুলনা যদি করে থাকি সেটাও তো এক প্রকারশীল তাহলে এক শের থেকে বাঁচার জন্য আরেক শেরকে গিয়ে পরে যাই তাই আমরা বলবো যে না কোনোকের সাথে আবার সেগুলিকে অস্বীকার করাও নয় বরং আল্লাহ যেভাবে প্রমাণ দিয়েছেন সেভাবে স্বীকার করব আল্লাহ সব বাইকে করান ও সৈয়াদিসের আলোকে এই বিষয়গুলিকে বিশ্বাস করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আরহাম